বিসিলহ্ন শ্রোতা ভাই আমরা ইতিপূর্বে আলোচনা করতেছিলাম যে আমরা চলব एवं देखा करते जाते चलब तरह माझेमाझे देखा करते गए तरह का किस हेखार चेषा करब तेमी भावे जखे नियत है जहाँ भलोद चलब तरक भावे एक जो भलो मानुष टाइम ना दीते तरह का आवेदन जान जो जा एक जानको टाइम बाड़िए दें ये अवश्य चरित्र होने के रमु चिंता नहीं खराब जो लोकटा ओके टाइम दे তার সাথে এরকম কোন চিন্তা নেই কিন্তু এটা রসুল আকরম সাল ইসলাম তিনি তার জীব দশায় এরকম আকাঙ্ক্ষা পোষণ করছিলেন সেটা আমরা জানিয়ে দিতে চাই এই আলোচনার মধ্যে হজরত ইবা আব্বাস রদি বলেন যে রসুল আকরম সাল্লাম একদা জিবরিল বললেন কি বললেন জিবরিল কে মাইম নাম কানা মিমা তাজুরানা বলে যে তোমার কি হইলো তুমি আরো বেশি করে আমাদের সাথে দেখা দিতে পারো না কারণ জিবরিল তো ওই নিয়ে আসে তো রসুল চাচ্ছেন যে বারবার আসোক একজন ভালো মানুষ তার সাথে কি আপনার যেন দিলেন এবং উত্তর দেওয়ার হ্যাঁ আল্লাহ আল্লাহ তার উপর নাজিল করে দিলেন আয়াত বললেন আল্লাহ বলেন বলে আমি তো তোমার প্রভুর আদেশ ছাড়া নামতে পারি না তোমার কাছে না এই কারণে আমি তো সময় দিতে পারছি না কিন্তু রসুর আকরমসুল তার কাছ থেকে একটু বেশি সময় চেয়েছিলেন তিনিও তার অজুর বলেছিলেন এই কারণে আমাদের তো এই চেতনা থাকা দরকার যে যদি এরকম ভালো মানুষ কাছে না থাকে একজন দূরের মানুষের যদি কোন সময় এসে যায় তাকে একটু বেশি সময় দেওয়ার জন্য তার কাছে আল্লাহ এমনি ভাবে আমাদেরকে যারা মানুষ তাদের সাচর্য বেশি গ্রহণ করার দিন এবং তাদেরকে এরকম আবেদন করার যে তারা যেন একটু বেশি সময় দেয় ওসল্লাহ আলী আহমদি ওসহ